উম্মু আতিয়াহাহ রাজিয়াল্লাহ তাল্না হতে বর্ণিত তিনি বললেন ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দানসীন মেয়েদের নিয়ে যাবার জন্য আমাদের নির্দেশ দেয়া হতো আইয়ুব রহমতুল্লাহ আলহী হতে হাবসাহ রাজিয়াল্লাহ ত আল্লাহ্ন সূত্রে অনুরূপ বর্ণিত আছে এবং হাপসাহ রাজিয়াল্লাহ ত আল্লাহ্ন হতে বর্ণিত রিও আয়াতে অতিরিক্ত বর্ণনা আছে ঈদগাহে ঋতুবতী নারীরা আলাদা থাকতেন